যে জায়গা থেকে বসে আপনারা আমাদের সাথে অনুষ্ঠানে যোগ দিয়েছেন পিস বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত মোবারকবাদ জানাচ্ছি আমাদের আজকের আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় হল মুসলিম সমাজে প্রচলিত কুসংস্কার তন্মধ্য হতে একটি গুরুত্বপূর্ণ কুসংস্কার বিবাহ কেন্দ্রিক তা হল পাশ্চাত্য সভ্যতা থেকে আসা একটা রেওয়াজ আমাদের মধ্যে এখন অনুপ্রবেশ ঘটছে সেটি হলো যে বিবাহের আগেই ছেলে মেয়ে দুজন বরকোনেকে তারা দেখে নেবে এবং তাদের সাথে দীর্ঘ সময় অতিবাহিত করবে এবং একজন আরেকজনের সাথে সম্পর্ক করবে ফলে এটা ভবিষ্যৎ গঠন করলে ভালো হয় কোথাও কোথাও একটি ছেলে সন্ধান হয়ে যাক তারপরে বিয়ে শাদি এইরকম রেওয়াজও রয়েছে আর পিতামাতাও এমনটি কোনো কোনো জায়গায় বলতে শুরু করেছেন যে আমরা বিয়ে দেব তারাই নিজের আগে পরস্পরকে জানাশোনা করে ফলে যাতে আমাদেরকে দোষারোপ না করে এই একটি যে রেওয়াজ আমাদের ভিতরে আসতেছে পাশ্চাত্য থেকে এটা কতটা যৌক্তিক বা অযৌক্তিক কতটা নীতিগত না কুসংস্কার এ বিষয়ে আমরা আলোচনা করবো আর এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আমাদের সাথে পরিচিত হয়ে নিব আমার ইসলামী এবং আমার বামে আছেন বিশিষ্ট আলম শেখ আব্দুমাত আছেন উদীয়মান তরুণ আলমেদিন ইসলামী চিন্তাবিদ শেখ হাসান জাবিলাম আর সম্মানিত শুধু আপনাদের সাথে রয়েছে রয়েছি অবাজন হারুন হোসেন বলছিলাম যে বিবাহের আগেই কোন বিবাহের আগেই কোন সে বিবাহ যাকে আমরা আধুনিকতার নামে বা প্রগতিবাদিতার নামে আমরা এটাকে গ্রহণ করতে শুরু করেছি কোথাও কোথাও পূর্ণ বিষয় কুসংস্কার কিছু আছে প্রাচীন কিছু আছে আধুনিক আর আমরা এটাকে কুসংস্কার কেন বলবো কারণ আমাদের মন মানসিকতা এটাকে মেনে নিচ্ছে একটা কাজ সমাজে আছে আমরা সবাই খারাপ জানি কিন্তু আছে আরেকটা কাজ সমাজে রয়েছে আমরা এটাকে মেনে নিচ্ছি হয় সমাজের দোহাই দিয়ে অথবা প্রগতিশীলতার এটার কয়েকটা পর্যায়ে রয়েছে একটা হলো ছেলে মেয়েদের জন্য পারস্পরিক সম্পর্ক বলা হয় রিলেশন বলা হয় বন্ধুত্ব বলা হয় মেয়ের পিতা মাতা ছেলের পিতা মাতা জানে আমার সন্তানের সাথে অমুকের সম্পর্ক আছে এবং সে বাড়িতে আসে আমরা মেনে নিচ্ছি প্রথমত এই সম্পর্কটা হারাম যে ব্যক্তি তার পরিবারের সদস্যদের ভিতরে অশ্লীলতা মেনে নেয় অশালীন কাজটাকে মেনে নেয় সে ব্যক্তি জাননাতে যাবে না আমরা একবার প্রগতিশীলতার দোহাই দিয়ে আমরা যৌবনের শুরুতে মানুষের ভিতরে সৃষ্টিগতভাবে ভাবে অস্থিরতা থাকে সিদ্ধান্ত নিতে পারে না যেটাই দেখে ছুটে চলে যায় এটাকে আমরা এইভাবে বলতে পারি এটা বিবাহ হলে কান্না বিবাহ না হলেও কান্না দ্বিতীয়ত এই সম্পর্কে যদি বিবাহ না হয় তাহলে পারে তাদের যে মনের ভিতরে অস্থিরতা রয়ে গেল এটা পরবর্তী পারিবারিক জীবনে খারাপ প্রতিক্রিয়া রাখে আমি যেটা করছি এটা তো সভ্যতা নয় এটা অসভ্যতা এবং আধুনিক এটা বর্তমান সমাজে একটা স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে শেখ যেটা বলছিলেন যে এটাকে আমরা কুসংস্কার এজন্য বলছি যেটাকে আমরা মেনে নিচ্ছি এবং এটা খুব স্বাভাবিক একটা বিষয় যে বিয়ের আগে ছেলেমেয়েরা দেখা করবে এবং যে কথাটা বলা হয় যে যুক্তিটা সামনে আনা হয় যে ভবিষ্যতে কোনো সমস্যা হলে আমাদেরকে তারা দায় দিতে পারবে না একজন অভিভাবক কি করে এটা বলে যে সন্তানের দায়ভার আমার না তোমাদেরটা তোমরাই সামলাও তাহলে আমি আমার বাচ্চাদেরকে আমার দায় দায়িত্ব থেকে সরিয়ে দিচ্ছি এটাই কি শেষ এরপর যেটা হচ্ছে যেখানে রবীন্দন বলছেন না দেখা এটা হচ্ছে পবিত্রতা আর একটা পবিত্র সম্পর্কের জন্যে আমি অপবিত্রতার দিকে তাদেরকে ঠেলে দিচ্ছি তাহলে বিষয়টা এমন দাঁড়ায় না যে আমি অপবিত্র পানি দিয়ে উজু করে নামাজের জন্য দাঁড়াচ্ছি বিষয়টা ঠিক এমন একটা অপবিত্রতা দিয়ে যখন আমি পবিত্র জিনিসকে শুরু করব। এটা নিশ্চিত করে বলা যায় ওই সম্পর্কটা পবিত্র হতে পারে না আর এই ছেলে মেয়ে যখন বাবা মা হবেন তখন তাদের থেকে যে সন্তানরা আসবে এই সন্তানরা যদি কোনো অবৈধ সম্পর্কে জড়ায় বাবা মা কোন মুখে তাদেরকে বাধা দিবেন কারণ এর স্বীকৃতি তো তারাই দিয়েছেন তাদের শুরুটাই তো হয়েছে অপবিত্র সম্পর্কের মাধ্যমে তারা নিজেদের মধ্যে সে অত্যন্ত চমৎকার একটা বিষয় তুলে ধরেছেন যেটা তাত্ত্বিক বিষয় এই বাচ্চাগুলো এই ছেলে মেয়েগুলো কখনোই তাদের ভবিষ্যৎ নিয়ে তারা অভিজ্ঞ নয় সংসার জীবনের অভিজ্ঞ নয় কে কার জন্যে ভালো হবে যৌবনে তারা একভাবে চিন্তা করবে এটা দরকার ছিল বাবা মার অভিজ্ঞ যারা যে সংসার জীবনে যে বিষয়গুলো প্রয়োজন এই দুজনের মধ্যে সেই যোগ্যতাটা আছে কি না এটা যেখানে পাওয়া যাবে তাদেরকে মিলিয়ে দেওয়া এটা হচ্ছে অভিভাবকদের কাজ এই দায়িত্ব যখন আমি অপাত্রে পাত্রস্থ করলাম যে তোমরাই বুঝে নাও তারা কি বুঝবে তারা কি সংসার জীবনের জন্য নিবে ওইটার জন্য তাদের আপোষের যে যার যোগ্যতা যেমন মনে হবে ওই হিসাবেই তারা গ্রহণ করবে এটা যে একটা মূল সমস্যা দুটো একটা হলো মেয়েরা এই বয়সে সব বোঝে না তার অর্থটা কি তার অর্থ হলো লেখাপড়ার বিষয়টা যে গুরুত্ব দিচ্ছি অর্থনৈতিক বিষয়টা যে গুরুত্ব দিচ্ছি গাড়ির বিষয়টা যে গুরুত্ব দিচ্ছি তার আজীবনের পবিত্রতা এবং আখেরাতের জান্নাত তার পবিত্র জীবন গঠন তত আরো বেশি ছড়িয়ে পড়বে আসলে এ বিষয়ে অন্তত আমাদের মুসলিম হিসেবে বা যারা একটু দিন ধর্ম মেনে চলতে চায় তাদের জন্য যে এটা কত একটা বিপদ এই একটা जहां नाम जो मानुष हारिए जाएल्लम एकाधिक हदी से मानुषर विवेक ही थकबेना तक ए रुम कल्लास नारी पुरुष विधान तुमरा जदि नाराओ अंतराल चाओम तर पवित्रता जाए रसुल्लाम तीन श्रेणी मानुष जानना जाब তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যে অপর নারীকে কে দেখে নিচু করে এরপরে যারা দেখে দৃষ্টি নিচু করে অবৈধ কিছু দেখে পুরুষের জন্য নারী নারীর জন্য পুরুষ মানে অবৈধ দেখে পুরুষ সমাজ পিতাকে বলতে যাচ্ছে মূলত কথাটা আর সাথে সাথে আল্লাহ রসুল যখন জিজ্ঞাসা করা হলো हटात चोलेश समाज वर्णाधीश जाने व्यक्ति पिता माता कक्ष नए ये अज्ञता के যে কোন মে দূর করার চেষ্টা করতে হবে এবং প্রত্যেকটা গার্জেন নিজ নিজ পরিবারের উপরে সতর্ক একটা বিষয় অনেক সময় আমাদের দর্শকদেরও মনে জাগতে পারে বা প্রশ্ন করতে পারে আমরা যখনই বলি চক্ষু সংযত করো খারাপ পথে চলে যাবে তারা বলেন সবার মনে কি শুধু খারাপ হয়ে থাকে সবসময় বিষয়টা হলো কেন পুলিশ কন্ট্রোল করে সব পথচারী কি দুষ্কৃতিকারে কিনা কেন পাসপোর্টে এত কঠোরতা করা হয় সব প্লেনে আরোহী কি দুষ্কৃতিকারে কিনা বিষয়টা হলো যে পথ দিয়ে অন্যায় ঢোকে মানুষ পথে যেতে পারে ওটাকে বন্ধ করাই হলো দিনের নিয়ম বিশেষ করে যে মানবীয় প্রকৃতি ডিডেলড হতে পারে চুরি করলে যত ক্ষতি হয় মানুষ অন্যান্য অন্যায় করে যত ক্ষতি হয় অশ্লীলের দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন शुक्रवार रत नुन सम्प्रचार सकाल साढ़े सतटा হুকুম মানব নাম ইসলাম আপনি ক্রেতা জেনে নিন ইসলামের ক্রয় বিধান আপনি বিক্রেতা জেনে নিন ইসলামের বিক্রয় বিধান আপনি ব্যবসায়ী জেনে ইসলামের ব্যবসার বিধান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 আগেই যেন এক বিবাহের মহড়া যুদ্ধের আগে যুদ্ধের মহড়া আর এটা হচ্ছে বিবাহের আগে বিবাহের মহড়া যেটা শেখ বলতেছিলেন जौबन बसे परस्पर के चिन्हे निलो विवाही हवर पर तुम बल्बे এই একটা নীতিমালা প্রকৃতপক্ষে নব্য এগুলি হচ্ছে নতুন করে আবার জাহিলিয়াতফল আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজের দর্শকরা এখনো পুরো জানেন না যেখানে এই সভ্যতা আসছে সেখানে পরিবার ধ্বংস হয়ে গিয়েছে পরস্পরে চেনার নামে সুযোগ দেওয়া ইউরোপে এবং পার্শ্ব যেটা সেখানে পরিবারগুলো ধ্বংস হয়ে গেছে এখন বর্তমানে প্রায় অর্ধেক মানুষ মানুষবিহীন জীবন যাপন করে যারা পরিবার গঠন করে দ্রুত পরিবার শুধু ভাঙতে থাকে সকালে আসে বিকালে নেই বিকালে আসে সকালে নেই পরিবারের ভাঙন সন্তানদের লালন পালনে ত্রুটি এবং আমরা বুঝতে হবে যে কোনো মহামারীর কারণে একটা দেশ ধ্বংস হয় আর যদি পরিবার উঠে যায় তাহলে মানব সভ্যতারা ধ্বংস হয়ে যায় আর পরিবার উঠবে বিবাহের পূর্বে দেখা সুযোগ দিলে ওরা তো বড় হয়ে গেছে আল্লাহ কোরআনে বারবার বলেছে শান শান একবারে কাউকে খারাপ করে না কোন ছেলে কোনো মেয়ে খারাপের নিয়ে কিন্তু প্রথমেই যায় পদক্ষেপ অনুসরণ করোনা এটা একটা শয়তানির পদক্ষেপ मन करा शिका निजे के उच्च शिक्षित सचेतन गार्जन मन कर तो अल्लाह रसुल गी आईन तेना चोखे जेना चोख देखाने जेना কথা বলা এবার আপনারা সচেতন গার্জেন কি আমরা বলি আপনারাই বলুন যে ছেলে মেয়েদেরকে যে এইভাবে কথা বলার অবাধে সাক্ষাতের সুযোগ দিলেন তো এই কাজটা আপনাদের কাছে কেমন বলো আমরা যদি এই হাদিসটাকে সামনে রাখি তাহলে বাস্তবতায় দেখতে পাব যে মানুষের যে অপকর্মে লিপ্ত হওয়ার আগে পাঁচটা গেইট আছে এই পাঁচটা গেইট প্রথম থেকে ইসলাম নিষিদ্ধ করেছে প্রথম গেট হলো আর দৃষ্টি ইসলাম হচ্ছে এটাকে বন্ধ করো না হলে কিন্তু দ্বিতীয় গেট খুলে যাবে এই যে দ্বিতীয় গেটটা এটা আমরা খুলে দিচ্ছি অবাধ করে দিচ্ছি প্রথম গেটটা খুলে যাওয়ার দ্বিতীয় গেটটা খুলে যাচ্ছে কি যে একজন আরেকজনের সাথে দেখা হওয়ার পরে কি করছে ইশারা ইশারা করতেছে এই ইশারাটা আরেকটা গেট খুলে দিচ্ছে তৃতীয় হচ্ছে একজন মৃদ হাসি দিচ্ছে এটা আরেকটা গেট খুলতেছে চতুর্থ হচ্ছে একজন সাথে কথা বলতেছে তখন কথা বলাটায় মানে গেটটা খুলে যাচ্ছে আর পঞ্চম হচ্ছে এল খালোয়া নির্জন স্থান এই পাঁচটি গেট। মারাত্মক পঞ্চম গেটে যখন পৌঁছে যাবে আর শয়তানকে আটকে রাখা কারণ এটা কিন্তু আমি যেটা বলবো যে আমাদের যে সভ্যতা আমাদের নিজস্ব যে কমিউনিটি আছে আমরা এই কমিউটির ভিতরে এটার ব্যাপক প্রচলন আমরা দেখছি না এখন পর্যন্ত এবং আমরা বলবো যে এই ক্ষেত্রে ওই বাপকদেরকে সচেতন হতে হবে না হলে যেভাবে পাশ্চাত্য সভ্যতা আকাশ সংস্কৃতির নামে আমাদের সমাজে ঢুকতেছে এই সংস্কৃতি একসময় আমাদেরকে কি করে ফেলবে এই অনৈতিক কাজের দিকে দেখতে দেখতে সহজ হয়ে যায় আমরা সিরিয়ালগুলোতে দেখছি নাটকগুলোতে দেখছি রিলেশন হচ্ছে বিয়ে শী হচ্ছে একটা মেয়ে ইমানদার একটা ছেলে ইমানদার ইমানদার পরিবেশ পাপের উদ্দেশ্যে একত্রিত হয় না একটু অস্থির লাগছে একটু গল্প করি কিন্তু একবার আপনি যেটা বলুন একটা দরজা খোলার পর একটা দরজা দরজা খোলার পর একটা দরজা এরপর অন্তরের অস্থিরতা সময় নষ্ট মনের বিভিন্ন আপনি কি মনে করেন না আমি মনে করবো যে এটা যেমন মদ হিরোইন গাজাজ এরকম নেশা এই ধরনের অবাধ যোগাযোগ এটাও একটা নেশা সে এখানে আরও একটা বিষয় যেটা আমাদের সমাজে হয়তো প্রচলিত নয় বা খুব প্রকাশ্য নয় অথবা কম হওয়ার কারণে বিষয়টা আমাদের অজান্তে সেটা হচ্ছে শুধু ছেলে মেয়েই কিন্তু তারা গোপনে দেখা করছে না ওই ছেলের সমস্ত বন্ধুরা তারাও তাদের হবু ভাবির সাথে যোগাযোগ রাখছে এবং ওই মেয়ে তার হবু দেবরদের সাথে বন্ধু বান্ধব ছেলের বন্ধু বান্ধব সকলের সাথে যোগাযোগ রাখছে আমি নিজে জানি এরকম অনেক ঘটনা ঘটেছে যে ওই যোগাযোগের কারণে বিয়ের পর তাদের যোগাযোগ ছিল এবং সেই তাদের সংসার ভাঙ্গার কারণ হয়েছে এটা তো চমৎকার বলেছেন যে মকুন দামানুশিয়ার বাস একজন মানুষকে হাত পা বেঁধে তুমি পানিতে নিক্ষেপ করে আর উপর থেকে বলবা একটু সাবধানে থেকো কাপড় চোপড় যেন না ভিজে ছেলে মেয়েদের ফেললাম আগুনের গুহায় আর বলছি গায়ে আগুন লাগলে কিন্তু আমাদেরকে কিছু বলতে পারবে না এটা যে বারবার শব্দটা ব্যবহার করছেন যে এটা চরম জাহিলিয়াত চরম মূর্খতা এটা আমরা বিনয়ের সাথে কেউ যেন কষ্ট না পান আসলে মা আপনি এমন কোন কাজ করবেন না যে কাজ করার কারণে আপনাকে জঙ্গলে বাস করতে হবে কারণ এই সন্তানটা যখন এই ধরনের আধুনিক সভ্যতার নামে যখন জাহিরিয়াতের দিকে দাবিত হবে তখন তারা কিন্তু অবাধ্যতার সুযোগ করে দিচ্ছেন যে সন্তানকে আপনি তার রবের সাথে অবাধ্যতার সুযোগ করে দিচ্ছেন আপনি নিশ্চিত থাকেন ওই সন্তান আপনারও অবাধ্যতা নিশ্চিত এটা একটা যৌক্তি কথা রবের সাথে যখন অবাধ্যতা করতে পারেছে। এবং ওগুলোর মধ্যে গজব অশান্তি সব কিছু লেগেই থাকে লেগেই থাকে ওই সংসারে কখনো শান্তি আসতে পারে না কিভাবে আসবে সমাজে এই ধরনের প্রবণতা দেখলে প্রত্যেকের উচিত হলো পরস্পরকে উপদেশ দেওয়া কেননা অসম বলছেন আর দিন আর নসিহাত দিন টিকে থাকবে নসিংহতের উপরে আর নসিংহাতের মধ্যে অন্যতম একটা বলছেন যে মুসলিম মুসলিমদের যারা দায়িত্বশীল তাদের জন্য নসিহাত হবে এবং মুসলিমরা পরস্পরে পরস্পরের নসিহাত করবে কারণ এটার ফল কি দাঁড়াবে যে যখন একটি সমাজে ধরেন আমরা এক ঘরে আগুন লেগেছে পাশের ঘর আপনি আপনি বললেন যে লাগলে ওর ঘরে লাগছে আমার কি যে রাসুল সালিস বলেছেন অলসতা করে আর কেউ অন্যায় করে পানি আনতে যায় এটা উপরের লোকের অসুবিধা হয় তখন নিচে এসে একটা কুড়াল হাতে নিয়ে নিচের দিক ছিদ্র করতে আরম্ভ করেছে এখন উপর থেকে এসে একে বলছে কি ব্যাপার তুমি এভাবে ছিদ্র করছো কেন আমাদের পানিরও প্রয়োজন আর আপনাদের কাছে গেলে কষ্টে বের করছি বলছেন একে যদি ছেড়ে রাখে যে তোমার কাজ তুমি কর আমরা তো উপরে আছি তাহলে ও লোকটাকেও ডুবাবে নৌকাতে যারা আছে সবাকে ডুবাবে আদিষ্টি বোখারি মুসলিম একজন অন্যায় করবে আর আমি চুপ থাকব এটা হবে না যেন তার আপনাদেরকে সম্মানিত সত্যি দর্শক স্পষ্ট বুঝতে পারলাম এটি হচ্ছে কুসংস্কার প্রগতিবাদী তার নাম দিয়ে আমাদের মধ্যে ঢুকার চেষ্টা করছে আর আমরা যদি গোমন্ত থাকি তাহলে পুরুষ সমাজটাকে গ্রাস করে ফেলবে পরিণামে পুরুষ সমাজটা হয়ে যাবে পাপের আড্ডাখানা আর এর ফল হিসাবে এলাহি গজব নেমে আসবে জগতে বসবাস করা দূর হয়ে যাবে ঘর সংসার ভেঙ্গে যাবে মানব সভ্যতা বিধ্বস্ত হবে এবং এই সমাজের যারা কর্তা মানে বাবা মা তাদেরকে হয়তোবা যেতে হবে বৃদ্ধাশ্রমে না হয় জঙ্গলে না হয়ে রাস্তার দাঁড়ে দাঁড়িয়ে আল্লাহ না করুন অথবা সাবধান ও সতর্কই আল্লাহ রবুলি আয়লে আমাদের সকলকে তো অভিজ্ঞান করুন আমিনালামিকুম রি मर्यादा दें मुजफ्फर बीन अब्दुर প্রয়োজন তোমাদের মাঝে আল্লাহর প্রেময় এবং দয়া সৃষ্টি করে দিয়ে সৃষ্টি করে দিয়েছি জানু কেন প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলে पुन सम्प्रचार सकाल आठ टाइम एक आलोचना जन्म नियंत्रण चिंताधारा इब्राहिम जहांगीर आलम